আমরা এখন যে বিষয়ে আমরা আলোচ্য বিষয় হিসাবে আসে সেটা হইলে গিয়া ঈদের সালাত আহ মহিলাদের অংশগ্রহণ আমরা দেখি যে রসুদ সাল্লাহিসাল্লামে তাই আহ তান যোগ্য মহিলা হলরে ঈদের সালাত লইয়া হয়েছিল এবং ঈদর ছাড়া তো ইভেন কি ঋতুবর্তীলা যেসব মহিলা হল পিয়া মাসিক আসলে যারা নামাজ ফরজ না তারা এ পর্যন্ত ঈদের মাঠে লেগে গেছেন তারা কেছেন যে তারা নামাজে অংশগ্রহণ কর্তা আলাদা যখন এই ঈদের মাঠবা দিবা যখন দুয়া করবা তখন তারা তারা দোয়া ছেড়ে এবং মহিলারা ঈদের মাঠে গেছেন এবং আমরা তারা শেয়ার করে লাইয়া যাও এইভাবে রসদ দেখা যায় ঈদের মাঠাম মসজিদও তো ব্যবস্থা নাই ঈদের তো ব্যবস্থা নাই কিন্তু আমরা দেশ মহিলা সকলে মার্কেটে যাওয়ার ব্যবস্থা আছে ঈদের ঈদের রস্লি ইসলাম কইছেন যে মহিলা হলেন মসজিদে আসতে বারণ করিয়া আর ঈদের মাঠে রসস আল্লাহ ইসলামে আদেশ করছেন মহিলা হলে লেগে যাইবার লাগিয়া এই আমরা তার এই ব্যবস্থা না দিয়া আমরা কীটা করছি তারারে যে জায়গা নির্দিষ্ট জায়গা বাজার যেন গেলে পুরুষ নারী পুরুষের অবাধ মেলামেশা হয় এই জায়গাতে আমরা সুযোগ করে দিচ্ছি আল্লা সুবাহ আমরা বুঝার তফিক দান হলো আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না এখনও আমরা সেইখানেও যে আমরা মা বই নখলরে ঈদের খুশির যাতে আমরা খালি পুরুষটাই অংশগ্রহণ করেনি ঈদের খুশির মাঝে আনন্দের মাঝে একটা হইল কি ঈদের সালাদ অন্যতম একটা ইদর। মানে ধর্মীয় একটা অনুষ্ঠান এলে ঈদর সালাত ঈদর সালাতে যাতে নারী এবং পুরুষরা সবাই আমরা অংশগ্রহণ আমরা মা এটা রেস্ল ইসলামের সুন্না এটা মৃত এটা হারিয়ে গেছে এই আমরা সমাজ থেকে এড়াই গেছে আমরা যেন এই সুননাটাই আবার জীবিত করতাম ফারি আল্লাহ আমরা সঠিক বুঝার তৌফিক দান্কা আখরু তান আলহামদুলিল্লাহ রবিল